আল্লাহ আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন আবার দিয়েছি আমরা এবং এই রমজান মাসে আমরা ইফতার তার যে এই গণহত্যা চলছে এবং গত সাত বছর ধরে আমরা মুসলিম ভাই বোনেরা বিশ্বের প্রতিটি দেশের মুসলিম ভাই বোনের আমরা বিচলিত এবং সেই পথে আমরা যেতে পারিনি তো আজকে এই আলোচনা সভায় আমাদের সাথে উপস্থিত আছেন সাক্ষাৎ ভাই উনি মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আমাদের সাথে আছেন রাফি ভাই উনি একজন স্টুডেন্ট এই ঘটনা কন্টিনিউলি ঘটছে এবং এরকম সমাধান কেন এখনো আমরা পাইনি সাবক ভাই বলতো আমাদের এই একটি স্পিচ দেয়ার জন্য الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا ونبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا بعده الذي سيقوم الرقيم بسم الله الرحمن الرحيم قال متعلى في كتابه الكريم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينه من الهدى والفرقان سب الله لا يضيع الله وبركاته ভাইয়ারা এই রমজান মাস আমাদের আমি প্রথম যে একটা করলাম আল্লাহ বলছেন যে এই রমজান মাসে আল্লাহ করেছেন যেটা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই রমজান মাসে যে এখানে এত ঘটনা ঘটেছে যে আহ আমরা জানি যে ইসলাম ইতিহাসে সবচেয়ে সিগনি রমজান মাসে ঘরেছে প্রথম হচ্ছে এরপর যদি আমরা দেখি যে ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রথম যেটা যুদ্ধ বদলের যুদ্ধ সেটা ঘটেছে হিজরি দ্বিতীয় রাসে এরপর যদি আমরা দেখি যে রমজান মাসে মক্কা বিজয় করেছেন এরপরও যদি আমরা দেখি যে এই সিলসিলাটা ওকে এটা কন্টিনিউ হয়েছে এবং ইসলামের ইতিহাসে মুসলমানরা এই রমজান মাসটাকে সবসময় ঘটনাবো করে তুলত ছয়শ আটান্ন সালে আহারদের করেছিল এবং সুলতান করে দখল আবার এই রমজান করেছিলেন এই সো কি আছে রমজান মাসটা এত ঘটনার ভুল যেগুলো এত বহু পড়ে যেটা বলে শেষ করতে পারব না বা এখন আমরা যদি দেখি এখন আমাদের অবস্থাটা কি এই ভাই একটু আগে বলেছেন যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুতে মুসলিম গণত্যাশনটা কি ইসলামিক সলিউশনটা কি হচ্ছে আমরা যদি দেখি এই পর্যন্ত ইউনি দ্বারা আহ নতুন হয়েছে এর মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু ঠিক আছে পুরুষ শুনিক্রম বেশিরভাগই নারী শিশু এছাড়া আমাদের নামে মুসলিম দুই বেশি আহত মুসলমানরা হচ্ছে অংশে টোকা করে একটা আঘাত পায় तो পুরো শরীর চেষ্টা করি গত ষাট বছর যাবো আমরা এগুলো করে আসছি কিসের মাধ্যমে সাধারণত দেখা গেছে যে আমাদের মধ্যে অনেক আইডিয়া আছে আমরা মনে করি যে আমরা যদি আন্তর্জাতিক আমরা যদি একটা অধিত সংগঠন আছে শক্তিশালী করি তাহলে হয়তো আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো আমরা যদি দেখি যে এই জিনিসগুলো আমরা কত স্বাগ্রী করে আসতেছি আমরা দেখছি হয় নাই যেগুলো আমরা বেছে নিয়েছি এর পুরোটাই কিন্তু বিশ্বের কোথাও সমস্যার সমাধান কিভাবে সম্ভব শুধু ফিলিস্তিন সমস্যা সমাধান না বিশ্বের প্রান্তে প্রান্তেড ল্যান্ড গুলো আছে আরো বিশ্বের বিভিন্ন জায়গায় সিমাদক তাদের লোক করে উঠেছে এইভাবে কিভাবে আমরা মনে করি যে ইসরায়েল হারানো সম্ভব যুদ্ধ করা সম্ভব মূল সলিউশন যাওয়ার আগে আমি এটা বলতে চাই এই চাই যে ইসরায়েল ব্যাপারটা আসলে কি ইসরায়েলটা কি জিনিস ছোট একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা আয়তন হচ্ছে নাই কোনখানা খুব সীমিত এবং জনসংখ্যা কম নয় তাদের ট্যাক্স কম পায় যার কারণে তারা ডিপেন্ডেন্ট ইকোনমিক্যালি তারা ডিপেন্ডেন্ট থাকে আমাদের মধ্যে যে ইসরায়েলকে পরাজিত করা অসম্ভব এটা কতটুকু সত্য কথা আমরা যদি দেখি যে এই মিটটা একদিন না দীর্ঘদিন ধরে ডেভেলপ করা হয়েছে মানে ইসরাপ করা হয়েছে ইসরায়েল নিজের দাবি করে না মুসলমানদের মনে একটা ধারণা বন্ধগুলি করে দিয়েছে যে ইসরায়েল ইজ এ চায় ইসরায়েল একটা বৃহৎ ছবি যেটার সঙ্গে আমাদের সামরিকভাবে মোকাবিলা করা সম্ভব না যার কারণে ইসরায়েলের সঙ্গে আমরা করবো শান্তি অস্তিত্ব মেনে নেই ইসরায়েলের অস্তিত্ব মেনে নিয়ে যাতে আমরা ইসরায়েলকে সতর্কের ছাড় দিয়ে যাই তোলিটা যদি দেখি তাহলে সালে এ যে চারটা যুদ্ধ হয়েছে ইসরায়েলের সঙ্গে মুসলিমদের বা আমাদের যে চারটা যুদ্ধ এবং ফার্স্ট যুদ্ধটা সালে সেকেন্ড সাল থার্ড উনিশশো সাল এবং পরে সাল চতুর্থটা উনিশশো তিয়াত্তর সাল এবং চারটা যুদ্ধ এই যুদ্ধ মূল মূলত কোন যুদ্ধ ছিল না এই যুদ্ধ মূল মূলত ফিলিস্তিনকে মুক্ত করার জন্য কোন যুদ্ধ ছিল না বরং এইগুলা যুদ্ধ ছিল এবং এগুলো তৈরি করা এই এগুলো ক্রিয়েট করা যাতে করে ইসরায়েলকে একটা অপরাধীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা যায় এবং সবার মনের মধ্যে যাতে এই ধারণা তৈরি করা যায় যে চারটা যুদ্ধ হয়ে গেছে ইসরায়েলকে ধারণা যায় নাই এখন আমাদের পক্ষে সম্ভব না এক নম্বর গুলো তো ফিলিস্তিনের জন্য হয় নাই ফিলিস্তিনকে মুক্ত করার জন্য হয় নাই আমি আসতেছি আমি আমি যদি আমরা যদি উনিশশো সালের প্রথম যুদ্ধটা দেখি তাহলে দেখবো যে ইসরায়েল উনিশশো আটচল্লিশ সালে স্বাধীনতা ঘোষণা করে এর আগে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে তারা আসতে থাকে উনিশশো আটচল্লিশ সালে তারা স্বাধীনতা ঘোষণা করে কিন্তু আপনারা শুনে লোকের এই যুদ্ধের আগে ঠিক হয়ে গিয়েছিল এর রেজাল্ট কি হবে মুসলমানদের দাদদার শাসনের দাসনের আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং ইসরায়েলি আগে দিনেছিলাম মনে রাখেন ভালোভাবে জর্ডানের কিং প্রথম আবদুল্লাহ সেকেন্ড মিশনের বাদশাহ ফারুক এবং আমি আপনাদের সংক্ষেপে বলার চেষ্টা করব। মিশনের বাচ্চা কিং আবদুল্লাহ ছিল ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগুনিয়ান ডেভিড বেন গুনিয়ানের তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল কিং আবদুল্লা থাকে। এক বোঝা পড়া করছিলেন কিং ফারুক সেদিন তার প্রধানমন্ত্রী পাশা তার প্রধানমন্ত্রীর নাম ছিল নারকাশি পাশা যখন ইসরায়েল স্বাধীনতা করে ঘোষণা করে এবং রীতিমতো তারা যখন ঝাঁপিয়ে করে। যারা সে দশ হাজার এবং যে স্বেচ্ছাসী লোকদেরকে মাত্র ট্রেনিং দেওয়া হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে জানুয়ারি মাসে যুদ্ধ হাজার কোন এমন দশ হাজারলি তারা যুদ্ধ করতে গেছে আপনি দেখেন তৃতীয়ত জর্ডান কিং আবদুল্লা তার সেনার প্রধান ছিল ওই সময় সে ছিল এবং সে তার সেনাবাহিনীর যুদ্ধের পরে নামি নামি মানুষের অত বায়োগ্রাফি দেখে নিজেদের অত বায়োগ্রাফি দেখে না অত দেখেন জর্ডান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আর্মি বসে আসে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধ করে কিছু ঠিক আছে থার্ড এরা ওই সময় এরা ওকে তারা তাদের যে মুসলিম জনসাধারণ তাদের থেকে এক্সট্রিম প্রেসার যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের জন্ম দেয়া হয়েছে এবং ইসরায়েলের জন্ম লাভ করছে যতটুকু না ইউন্দিরা তাদের নিজেদের শক্তিতে এর চেয়ে বেশি অনুমান ছিল গিয়া এই মুসলিম দালাল শাসকদের এই যুদ্ধ করার জন্য হয় নাই ভাই আপনারা হয়তো জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ব্রিটেন চলে গিয়া ওয়ার্ল্ডের সোল সুপার পাওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বিশ্ব রাজনীতিতে আবির্ভূত হয় কিন্তু এরা যা ব্রিটেন এবং ফ্রান্স ছিল সৌর সুপার পাওয়ার এখন তো আমেরিকা দেখছে যে উনিশশো ছাপান্ন সালে পঞ্চাশের দশকে যে পুঁজিবাদী গণতান্ত্রিক এবং তার আগে নিয়ে আসতে কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব ছিল না যতক্ষণ পর্যন্ত না নতুন লোকেশন থেকে ব্রিটেন এবং ফ্রান্সকে বিদায় করা যায় এবং ব্রিটেন এবং ফ্রান্সকে সরাইয়া তার নিয়ন্ত্রণটা পুরোপুরি তার আগে যায় এই কারণে আমেরিকা উনিশশো একান্ন সালে ফারুক এবং জামাল আব্দুল আপনারা আমাদের শুনে থাকতে পারেনি ফেমাস পার্সন জামাল আব্দুল নাসার সে একজন আমেরিকার এজেন্ট ছিল তাকে ক্ষমতায় আসে ঠিক আছে উনিশশো সালে তাকে ক্ষমতায় আসে এবং এই পুরো প্ল্যানটা যে করছে মিশনের তো এইটার পরে আমেরিকা চাইতেছিল ফ্রান্সকে মধ্য প্রাচ্য থেকে পুরো খেদা দেওয়া পুরো সরাই ফেলা যার কারণে সে যেটা করছে সালে আমেরিকার অর্ডারে অনেকে শুনছে ওই সুয়েজ খালকে জাতীয়করণ করে যেটা ওয়ার্ল্ডের অন্যতম একটা বাণিজ্য পথ ওইটাকে জাতীয়করণ করে ওই জাতীয়করণ করায় কিন্তু আমেরিকা নির্দেশকরণ করা হয় তারা পুরো খেপে যায় এবং তারা এখন বুঝতে পারে তারা যদি কোন উচ্ছি থাকতে হবে তখন ব্রিটেন এবং ফ্রান্স করে ইসরায়েলকে প্রাশিল মাধ্যমে ইসরায়েলকে প্রাস মাধ্যমে একটা যুদ্ধ করে এটা যুদ্ধ স্টার্ট করে যে যুদ্ধে ইসরায়েলিয়া সম্পূর্ণ লন্ডন এবং প্যারিসে নিউক্লিয়ার অ্যাটাক করা হুমকি দিয়েছিল যে আমরা কারাগুলো মিলে করবো তোমরা যদি ইসরায়েলের উপর থেকে সাপোর্ট না ছিল যুদ্ধ বন্ধ না করো আমেরিকা। ইসরায়েলের উপর হুমকি দেয় বন্ধ হয় কিন্তু মাস্কান থেকে সেটা হচ্ছে এবং ব্রিটেন কথা নিজ থেকে সরাই দেয় এই উনিশশো ছাপ্পান্ন সালের পর মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান তাকেও সবাইছে তারা এইভাবে পুরো মিডিল তো এই উনিশশো ছাপ্পান্ন সালের পর এবং রাজনৈতিক এই অপমানটা ভুলতে পারে অবমানটা ভুলতে পারে নাই সে তখন ইসরায়েল কেউ করতেছিলো জায়গা তুমি দখল করো এতে যেটা হবে মানে দরদাম করার জন্য একটা টুল হিসেবে ব্যবহার করবা যার কারণে সাতষট্টি সালে আচমকা ইসরায়েল আরবদের উপর আক্রমণ করে এবং মিশরের কাছ থেকে সে সিনানি বন্ধু দখল করে নেয় সিরিয়ার কাছ থেকে সে গোলার্ম গুরু দখল করে নেয় এবং এবং জর্ডানের কাছ থেকে সে পশ্চিম তীর এবং অনেক ভূখণ্ড যেগুলো তখনও জর্ডার রয়ে গেছিল আর ভূখণ্ড সেগুলো সে করে নেয় এখন মজার করা হচ্ছে কিয়া অন্য যুদ্ধ যখন সিরিয়ার সেনাবাহিনী গোলাম মালভূমির মধ্যে বসে আসে তখন তারা নিজ দেশের রেডিও দিয়ে শুনছে যে ইসরায়েল গোলাম দখল করে ফেলছে গোলাম ভূমি এখন ইসরায়েলের দখলে জর্ডানিয়ান আর্মি দেখা যাচ্ছে বলা যুদ্ধ করতেছে জর্ডানিয়ানি যুদ্ধ ক্ষেত্রে ধারা দিয়ে ভাই তারা অনেক দূর দূর অনেক দূর এর মানে কি বুঝতেছি আমরা বুনাতে যে যে জর্ডানিয়ান কিং ছিল ব্রিটিশের দেন তাকে ব্রিটেন অর্ডার করছে তোমার সঙ্গে সবাই রাখো ঠিক আছে এবং সিরিয়াতে তোমরা ভাষা সরি ভাষা আল আসাদের যে বাপ হামজা আল আসাদ তখন কার गवर्नमेंट আছে এইরা যে ব্রিটেনের गवर्नमेंट गवर्नमेंट ছিল ওই ওই করতে তার নিচে রেডিউ দি अनाउंस করতেছে যে সিরিয়া সরকার এই জায়গায় এসে পড়ি দুই সেকেন্ড বলা হল গমিজ রেন্ডেন্স এর ইন্ডিয়া কাইন পরে তারা যখন আরো হয় তাদের সরকারের কাছ থেকে অস্ট্রেলিয়া সেরা বিনী গোলাম এখন উনিশ উনিশশো তিয়াত্তর সালের যুদ্ধশো তিয়াত্তর সালের যুদ্ধে আমরা যদি দেখি যে কি হয়েছিল উনিশশো তিয়াত্তর সালের যুদ্ধ বলতো এই ধরনের একটা যুদ্ধ এটাও মুক্তি এবং প্রথম নতুন ক্ষমতায় আসছে তখন হয়েছিল এখন কেন তারা এই যুদ্ধটা করছিল সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখা করি তাহলে ব্যাপারটা এমন যে বাসাদ আল আসাদের বা কোন কোন স্ট্রং ইমেজ ছিল না তাদের স্ট্রং ইমেজ ছিল না এবং তারা চাইছে যে তাদের শাসনটাকে দীর্ঘমেয়াদী করবে এবং সাধারণত যখন কোন ডিকটেটার কোন দীর্ঘমেয়াদী শাসন করতে চায় তখন সে যেটা করা সে চায় যে নিজেদেরকে জনপ্রিয় করে তুলতে এবং জনপ্রিয় করে তোলার একটাই উপায় সেটা হচ্ছে ইসরায়েলের সঙ্গে মানে একটা সামুহিক যুদ্ধ যেটা কিছু লিমিটেড থাকে না যে মুক্ত করা তো এই অনুযায়ী আসাদ এবং সেটা বেড়ে ফেলে সেটা বেজে পেলে এবং সিনাই উপদিন যেটা ইসরায়েল উনিশশো সাতষট্টি সালে দমন করেছিল সেটার দল তারা নিয়ে নেয় এবং সুয়েশকালে দল তারা পুরোপুরন ভাবে নেয় এবং সিরিয়ান সেনাবাহিনী সে হেনরি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জারের কাছে একটা বার্তা পাঠায় যে মিশর এখনো ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করতে লড়িয়ে আছে আমাদের মধ্যে যুক্ত না। তার আয়ত্তের বাইরে না চলে যায় সে চাইছে দুইটা পার্টির শান্তির চুক্তির মাধ্যমে একটা স্থিতিশীলভাবে তৈরি করতে কারণ জরুরি এবং আমেরিকা সবসময় চাইছে পরবর্তীতে আমরা দেখি এবং ইসরায়েলের যে আহ প্রধানমন্ত্রী ছিল তারা একটা শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং ক্যাম্পেড চুক্তি নামে যেটা এবং তারই ধারাবাহিক আজ পর্যন্ত আমরা দেখতেছি মিশনের সাথে চলতেছে এই হচ্ছে কি ভাইয়ারা চারটা যুদ্ধের একটা এই চারটা যুদ্ধের মুক্ত করার জন্য এই চারটা যুদ্ধের একটাও মুসলিমদেরকে রক্ষা করার জন্য হয় নাই বরং দাও শাসকেরা এই চারটা যুদ্ধই তৈরি করছে যাতে করে ইসরায়েলকে আরো দৃঢ়ভাবে নিশ্চিত করা যায় मुसलमान प्रको करुदाजराइलनासराइल बेपारे तुम इजराइल থেকে নিয়ে এসে এখানে তাদেরকে অত্যন্ত উচ্চ সুযোগ সুবিধা দিয়ে নিয়ে আসে তোমরা আসো তোমাদেরকে চাকরি দিবো ব্যবসা দিবো এই দিবো সেই দিব তো এরা খুবই দুর্বল এবং ভীত আমাকে আমার যেখান থেকে আনছো সেখানে আস ঠিক আছে আমাকে যেখান থেকে আনছো সেখানে রেখে আসো তো এই যে এই ইসরায়েলের যে যুদ্ধ গুলো করলো একটা মুসলমানদের যুদ্ধ ছিল না এগুলো ছিল মুসলমানরা কি করি যখন ইসরায়েল এরকম আক্রমণ করে তখন আমাদের গায়ে লাগে আমাদের অন্তরে লাগে মনে আক্রমণটা আমাদের গায়ে পড়ছে তখন আমরা কি করি আমরা যেটা সাধারণত করার চেষ্টা করি বিশেষ করে আমরা অনেক অনেকেই দেখি আমাদের বড় বড় ইসলামী চিন্তাবিদ হ্যাঁ বড় বড় ইসলামী চিন্তাবিদ বড় বড় আলম হ্যাঁ ওনারা কি বলেন জাতিসংঘের কাছে দাবি জানাচ্ছি হ্যাঁ জাতিসংঘের কাছে দাবি জানাচ্ছি তারপরে মুসলিম জাতিসংঘ কে পর্যন্ত মুসলিম জাতিসংঘ এইটা আরেকটা বাইরের হ্যাঁ মুসলিম জাতিসংঘ আকে তো আসে বলে বারবার ও আইসি শক্তিশালী করতে হবে তো এই ধরনের জিনিসগুলো সাধারণত তারা বলে এবং আমরা যেটা করি সাধারণত আমরা যেটা করি আমরা সাধারণত মানববন্ধন করি মানববন্ধন করি মিছিল করি তারপরে আমরা সাধারণত পিটিশন করি পিটিশন ইন্টারনেট পিটিশন এখানে পিটিশন সাইন মানব তারপরে ওবামার কাছে তারপরে বিবৃতি দিয়ে আমরা ইসরায়েলের সমাধান এইসব সমস্যার সমাধান করতে পারবো আসলটা কি বলে না আগে যুদ্ধ ছিলটা যে এই বাজারে ব্যবসা করা অবস্থায় একটা মুসলমান সেদিকে যাচ্ছিল তখন সে এটা সহ্য করতে না পারে হত্যা করছে এবং ওই ঘটনার পর সব ইহুদিটা মুসলিমের কাছে খবরটা পৌঁছাইছে তো অনুপুরা রেট করছে চৌধুরী থেকে এবং বের করে দেন তাদেরকে স্বামীর দিকে খেলায় এই ধরনের ঘটনা এই ধরনের দেখি মুসলমান করে জয় করছে সময় আপনারা জানেন এর পরবর্তীতে যখন খ্রিস্টান খুর্শেদাররা মধ্যযুগে मुसलमान मैसे रमसान पचिस तारीख फिलस्त मुक्त कर এরপরে যদি আমরা দেখি এই রমজান মাসে আইনে জালন্ত্রীর যুদ্ধে সুলতান সাইফুদ্দিন আল কুদুস মিশরের নাম মুখ গভর্নর মিশর মিশরের নাম মুখ সুলতান উনি জিহাদের মাধ্যমে এই তাতাদের বি কি করে মুসলমানের মুক্তি করে মানববন্ধন করে তাদের দিয়ে জাতিসংঘ ছিল তাদের অভিভাবক ছিলেন তাদের অভিভাবক ছিল ওনার সেনাপতি ছিল এটা ছিল মুসলমানদের জন্য ঢালঝুল এবং রসুল্লাহ বলছেন মুসলিম শরীরে সাধারণদের কোন রাষ্ট্র নেই কারণ মুসলমানদের রাষ্ট্র মানে ওই ধরো রাষ্ট্র যে সব মুসলমানদের দায়িত্ব নেয়ের দায়িত্ব নেয় মুসলমানদের গায়ে একটা টোলার মানুষের বাঘের মতো যা পায় কিন্তু এই ধরনের কোনটা গাছ আছে একটা বুলেট ও ছুড়ে নাই তো মুসলিমরা কিভাবে আজকে আপনি দেখেন যে বার মানে রোহিঙ্গাদের কিন্তু বাংলাদেশে এরা কি করছে সীমান্ত বন্ধ করে দিছে বিজেপি তাদেরকে ফিরাই আবার তো মুসলমানদের রাষ্ট্র মুসলমানদের কোন রাষ্ট্র আছে আমরা কি সৌক কথিত মুসলিম রাষ্ট্র মুসলিম বর্তমানে মুসলিম রাষ্ট্র সাতান্ন আছে মুসলিমদের রাষ্ট্র একটাও নাই একটাও নাই মুসলিমদের যদি একটা রাষ্ট্র থাকতিদের অবস্থা হইতো না এবং আমি এটা ক্লিয়ার করতে চাই যে মুসলিমদের রাষ্ট্র মানে শুধু মুসলিমদের রক্ষা করবে তা না মুসলিমদের একটা রাষ্ট্র মানে দুনিয়ার প্রত্যেকটা নির্যাতিত মানুষকে সে আশ্রয় রক্ষা করবে সে হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যেই হোক না কেন কারণ ইসলাম আমাদের সবাই সাথে সবাই সাথে আপনারা হয়তো জানেন যে ইন্ডিয়া যখন মধ্য যুগে বিভিন্ন নির্যাতিত হচ্ছিল তখন তারা কোথায় আসলে লাভ করছিল মুসলিম স্পেনে তারা কোথায় লাভ করছিল মুসলমানদের ইস্তাম্বুলে মুসলিমরা তাদের আশ্রয় দিছে মুসলিমরা যে শাসন করছে এই ইন্ডিয়া ভারতে মুসলিমরা শাসন করছে কিন্তু মুসলিমটা কখনো এখানকার জনগোষ্ঠীর প্রতি সাধারণত আল্লাহ বুদ্ধি বেছে আমরা তাকে ইসলামের দাওয়াত দিতে পারি কিন্তু জোর করে ইসলাম করবো আমরা বাধ্য করি না এবং ইসলাম করতে ইনসাফ সিকিউর করছে ওয়ার্ল্ডের যে কোনো মানুষের জন্য যে স্টেট এর ফলিরা সুলতান আব্দুল হামিদ দা সেকেন্ড যখন আঠারোশো সালের দিকে শেষের দিকে উনিশশো সালের শুরুর দিকে উনিশশো এক স্বরণ মুদ্রা এত দিব যে উসমানি তখন অর্থনৈতিক দুর্দশা চলতেছিল তখন বলতেছে যে আপনাদের যে স্টেট আছে যার অর্থনীতি বন্ধা কেটে যাবে তখন সুলতান আব্দুল হামিদার কি ছিল আমার শরীর মাংস কেটে নিতে পারো কিন্তু আমি তোমাদেরকে দিতে পারবো না যদি কোনদিন খেলা বদলে যায় তোমরা তোমরা নিয়ে চলে যেতে পারবা ধ্বংস হয় এবং আমার শরীরের মাংস মেটাতাও তো আমি এক ইঞ্চি জমিনা তো এর মানে কি এর মানে হচ্ছে কি বেশ কমটা কি তখন আমাদের একটা স্টেট ছিল মুসলিমদের একটা স্টেট ছিল এবং এখন আমাদের আমাদের ওই স্টেট লাগবে মানে না যে না ইরানিদের না সঙ্গে ইন্ডিয়া দেন না দুনিয়ার সমস্ত মুসলমানদের যে স্টেটের দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য খোলা পুরা বিশ্বের মানব চাটিকে এই নির্যাতন থেকে রক্ষা করা যায় আমাদের এটার পরে আমাদের স্টাডি করতে হবে আমাদের ইঙ্গা জানতে হবে যে আমাদের এটা কেমন ছিল এটা কিভাবে মুসলমানদের প্রোটেক্ট করছে তো আজকে যদি এটা আমরা ঘিরে আনতে চাই আমাদের জানতে হবে জাতিসংঘের কাছে বিচার মানব পরিবার এগুলো করে দিয়ে থাকবো কিন্তু কখনো আমাদের আর কোনো করতে হবে আমি আর কথা বাড়াবো না আমার মূল মাক্সাতে ছিলেন্টা যদিও এখন অনেকে ঝ্যাত করতেছেন ফিলিস্তিনে আর বিভিন্ন জায়গায় আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বিচ্ছিন্ন আমি আর কথা বলব না আমার আলোচনা শেষ করলাম আল্লাহ যদি আমাদেরকে সম্প্রতি ইরাকে যে সেরা প্রতিষ্ঠিত হয়েছে সেটা কি আমাদের আমাদের রক্ষা করবে নিরাপত্তা মুসলমানদের হাতে থাকতে হবে এবং মুসলিম জনগোষ্ঠী এই যারা করবে যেটা ডিক্লিয়ার করা হয়েছে এলাকা একটা যুদ্ধ এলাকা এখানকার সমস্ত মুসলমানরা ইরাক এবং যারা ফলকশালী গোত্র প্রধান উলামা যারা আরো বড় বড় লিডার যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করেন মানে যারা মুসলিম জনগোষ্ঠীকে তারা আইএসআ যেটা করছে তারা ইসলামে অথরিটি উম্মার কাছে উম্মা বায়াতের মাধ্যমে প্রচন্ড মতো কাউকে খলিফা নিয়োগ দিতে পারে উম্মার কাছ থেকে এই অধিকার ছিনায় পারে আর প্রশ্ন হচ্ছে যে আমরা তো ইসলাম রাষ্ট্রপতি কাজ করে যাওয়ার যে মানে গণহত্যা গণহত্যা চালাইছে ইরাকে শুধু ইরাকে আমেরিকা যাওয়ার আগে বলছিল একটা গণতান্ত্রিক মডেল সে ইরাক্ট করতে ইরাক এখনো চালিয়েছে আমরা সবাই জানি যে ফিলিস্তিনে যে মুসলিম মুসলিম অবশ্যই এবং এটা কিভাবে আমরা কি করবো না অবশ্যই না সেখানে বসে থাকবে না ঠিক আছে নিশ্চয়ই হাতে হাত বসে না তাদের আমরাও যদি তাদের করতে পারি আমরা কি হেল্প অনেক প্রচুর অস্ত্র আছে। আছে ওরা কিন্তু মানে তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না এই কারণটা কি বলতে পারে অথবা ঘটনা ঘটতেছে না হয়তো তাও না প্ল্যান আছে আমি যেটা বলেছি আমরা বিভিন্ন গ্রুপের কথা বলি আল কানের কথা বলি কালাবানের কথা বলি অমুক গ্রুপের কথা বলি কথা বলি ঠিক আছে কিছু করে এটা যেটা হবে মানে আমাদের আলোচনাটা মানে শেষ পর্যন্ত গিয়ে কোন যুদ্ধ করছে এবং ব্রাদারুড কর্মীরা যুদ্ধ করছে দশ হাজার দশ হাজারের মধ্যে তাদের ছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গিয়া ব্রাদারউড কি ভুল করতে পারে না ব্রাদারউড কি রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকতে পারে না পাতানো খেলা পাতানো করছে এবং ব্রাদারহুড ওইখানে গেছে তারা আমেরিকার সঙ্গে তাদের তো আগে কোনো পাতালো ছিল না সো যদি মুল যে অর্গানাইজ করতেছে একটা জিনিস সে যদি পাতানো করে খেলে সে কি বুঝবে বুঝবে না এবং মূল প্ল্যানটা তার যদি পুরো না থাকে সে তো পরাজিত হবে কারণ তার মূল চাবিটা না চাবিটা যে শাসক কাছে এটা পড়া হলো না আছে এক দুই আছে আমি শুনলাম এলাকায় দেন করে দাও এই ওজোহাতে দিয়ে হয় যারা করে দেবে টেস্ট দেবে আর না হলে এই প্লেসটা চ্যালেঞ্জ হয়ে যাবে সিনিয়র আর সামনে দাবি করতে এটা মাত্রা দিলা নামাজের পর আবার আসবো আবার ঘুরবো নামাজের পর আপনারা সবাই থাকবেন নামাজের পর